উপলক্ষে উইন্ডস এর বিশেষ লেকচার সিরিজ সিরিজটি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 যেমন রসুল্লাহ সাল্লাই প্রথমে দুই রাখার সালাত আদায় করে নিতেন এই আমলগুলো আমাদের ইবাদত সুন্দর ও উদ্যমী করে তোলে মৃত্যুর স্মরণ অলসতাকে ছেড়ে ফেলে ঘুম তাড়িয়ে দেয় এবং ইবাদতের রাস্তা প্রশস্ত করে সালাবদের জীবনে ক্ষুদ্রাতি ক্ষুদ্র ঘটনা অলসতাকে কাটিয়ে তোলে সালাবদের ইবাদত সম্পর্কে যদি আমরা জানি তাহলে দেখব তাদের ঘটনাগুলো আমাদেরকে উদ্যমী করে তুলছে আমাদের ইবাদতকে সুন্দর করে তুলছে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 সাধারণ দিনের ইবাদাতি যদি এমন হয় তাহলে ভেবে দেখুন রমাদানে কেমন ইবাদত করতেন যেমন আবু মুসাআল আসারি রাজি আল্লাহ আহ ছিলেন রাসুলের একজন সাহাবি তিনি আল্লাহর দিকে মানুষকে আহ্বান করেছেন ইয়েমেনে প্রথম দুই ইসলাম গ্রহণকারীদের একজন ইয়েমেন এবং তার আশেপাশের স্থানের যত মুসলিম আছে তাদের প্রত্যেককে সবাবের ভাগিদার হচ্ছেন আবু মুসা আশারি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 এবং একদম শেষ পর্যায়ে সবচেয়ে দ্রুত ছোট কিন্তু সালাফরা এমন ছিলেন না তাদের জীবন ছিল সবসময় সেই শেষ পর্যায়ের মতো তারা সর্বদাই জোরে ছুটতেন আবু মুসলিম আল খাওয়ালানি ছিলেন তাবে মধ্যে একজন সাহাবিদের পরের প্রজন্ম রসুল্লাহ সাল্লু আলাইমকে দেখার জন্য তিনি খুবই আকল ছিলেন যখন তিনি ইয়েমেন থেকে মদিনার দিকে গেলেন রসুলুল্লাহ সাল্লামকে দেখার জন্য রসুল্ল সাল্লাম তার আগেই ইন্তেকাল করেন অল্পের জন্য তিনি সাহাবি হতে পারলেন না সাহাবি হতে না পারার দুঃখে তিনি সাহাবিদের বলে ওঠেন আপনারা মনে করেছেন আমাদের হারিয়ে দেবেন আল্লাহর কসম আমরা আপনাদের সাথে প্রতিযোগিতা করব এবং আপনাদের পরাজিত করব খুব শক্তিশালী কিছু কথা আমার আপনারও এমন মানসিকতা থাকা উচিত আমাদের উচিত তালাবদের সাথে প্রতিযোগিতা করা যদি আমরা তাদের পর্যায়ে পৌঁছাতে চাই তাদের সাথে জান্নাতে একসাথে বাস করতে চাই আল্লাহ তালা বলেন অম হসিব তুমুজন্যত অলমিল্লী নজদ অলমি নজদি কুময়লম সবিরী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 আমরা বড় বড় উদাহরণ গুলো দেই যাতে অন্তত ছোট একটি অংশ করতে পারি তাহলে আমরা সকল বাধা অতিক্রম করে সফল কাম হতে পারব থেকে মুক্তি আর জান্নাতে দাখিল হব ইনশা আল্লাহ আল্লাহ বলেন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 তার জীবন নির্ভর করে একটি ছোট্ট কাঠের উপরে আর সে তীব্র আকাঙ্ক্ষা করে যেন আল্লাহ তাকে নিরাপদে তীরে ভিরিয়ে নেন ইমাম সুফিয়ানাস সাউরি রহিমাহ সম্পর্কে বলা হতো তিনি যেন ছিলেন একটি ডুবন্ত নৌকার যাত্রী তার বেশিরভাগ দোয়া ছিল ইয়া রব সালিম সালিম হে আল্লাহ নিরাপত্তা দাও হে আল্লাহ নিরাপত্তা দাও মহাবিপদের দিনে এটাই হবে রাসুলদের দোয়া ফাতিমা বিনতে আব্দুল মালিক ছিলেন ওমার এ বিন আবদুল আজিজের স্ত্রী তিনি তার স্বামীর ব্যাপারে বলেন আমি অমারের চেয়ে আর কাউকে এত বেশি সলাদ সাওম আর আল্লাহকে ভয় করতে দেখিনি ফাতিমা আরো বলেন ওমার ঈশার সালাত আদায় করে কাঁদতেন সারা রাত ছটফট করতেন যখন স্ত্রীর সাথে বিছানায় যেতেন পরকালের কোনো আয়াত মনে পড়লে তিনি ভয়ে কাঁপতেন আর কাঁদতে থাকতেন যেভাবে করে ভেজা পাখি কাঁপতে থাকে তিনি উঠে বসতেন সারা রাত কাঁদতেন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 উকবা জানতে চেয়েছিলেন বন্ধ দরজার অপর পাশে অমর বিন কি করেন আচ্ছা কেন উকবা ওমারের ব্যক্তিগত সম্পর্কে জানতে ইবাদতেন কি সেই কারণ কি এমন কারণ হচ্ছে ওমার তার এই দুই বছর চার মাসের খেলাফতকালে ন্যায় প্রতিষ্ঠা করেছিলেন আল্লাহ আইনকে পৃথিবীর বুকে ছড়িয়ে দিয়েছিলেন শুধু মুসলিমরা নয় মুসলিম বিশ্বের আহলে জিম্মারাও অর্থাৎ যেসব অমুসলিম ইসলামী রাষ্ট্রে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 तर जिजा करल सारा रत कद थामा तुम कि खून कर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 এই মানুষটি কোনো গুণাহ করতে পারে না তিনি কি আসলেই গুনমুক্ত ছিলেন কিনা আমরা জানি না আমরা শিয়াদের মতো বিশ্বাসে বিশ্বাসী নই তার আশেপাশের মানুষরা বাহ্যিকভাবে যা দেখতেন সেটার ভিত্তিতেই বলতেন এই ব্যক্তি কোনো গুণাহ করতে পারে না গুনাহ করতে চাইলে তার সময় নেই তার সম্পূর্ণ জীবন ছিল আল্লাহর ইবাদতকে ঘিরে ওয়াকি এ বেনাস সত্তর বছর বেঁচেছিলেন। কিন্তু কখনো ইমামের পেছনে তাকবীর আল এহরাম তার বাদ যায়নি 60 বছর যাব তার কখনোই সালাতের প্রথম রাকাত বাদ যায়নি এমন ছিল আমাদের সালাফদের ইবাদাহ ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়idina মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি সাল্লাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রেইঞ্জ অফ মিডিয়ার উন্নয়ন প্রকল্প সম্পর্কে জানতে ভিজিট করুন www.rangeofmedia.org অথবা ফেসবুক পেজ www.facebook.com/rangeofsmedia অথবা ইউটিউব চ্যানেল www.youtube.com youtubeube dot com org two